গোপনীয়তা হু ইজ উচ্চারণ হু ইজ খ হলে একটি কুয়েরি এবং প্রতিক্রিয়া প্রোটোকল যা ব্যাপকভাবে এমন ডেটাবেস অনুসন্ধান করতে ব্যবহৃত হয় যা কোনো ইন্টারনেট সংস্থানের নিবন্ধিত ব্যবহারকারী বা অ্যাসাইনিদের তথ্য সংরক্ষণ করে এই সংস্থানগুলির মধ্যে ডোমেন নাম আইপি অ্যাড্রেস ব্লক বা স্বায়ত্তশাসিত সিস্টেম অন্তর্ভুক্ত তবে এটি অন্যান্য তথ্যের জন্য ব্যবহৃত হয় প্রোটোকল ডেটাবেসের বিষয়বস্তু মানুষের পাঠযোগ্য ফরম্যাটে সংরক্ষণ করে এবং সরবরাহ করে হু ইজ এর ইতিহাস সম্পর্কে আরও পড়ুন হু ইজ লুক আপ ডোমেন নাম নিবন্ধন ডেটা লুকআপ এবং হু ইজ ফেইল ওভার ফলাফলগুলি ব্যবহারকারীদের ডোমেন নাম নিবন্ধন রেকর্ড সম্পর্কে তত্ত্ব পেতে এবং অন্য কোনো উদ্দেশ্যে নয় ব্যবহারকারীরা এই ডেটা কেবল আইক্যান গোপনীয়তা নীতি এবং ওয়েবসাইটের পরিষেবার শর্তাবলী অনুসারে আইনি উদ্দেশ্যে ব্যবহার করতে সম্মত হন আপনি যদি এই ব্যবহারের শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হন তবে আইক্যান ডেটাতে এবং অথবা ডোমেন নাম নিবন্ধন ডেটা লুকআপে আপনার অ্যাক্সেস সীমাবদ্ধ বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে আইক্যান যে কোনো সময় এই ব্যবহারের শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে যে কোনো পরিবর্তন এই পৃষ্ঠায় পোস্ট করা হবে একটি কুয়েরি জমা দিয়ে ব্যবহারকারীরা এই ব্যবহারের শর্তাবলী মেনে চলতে সম্মত হন গোপনীয়তা এবং হুইজ হু ইজ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নীতিগত সমস্যা তৈরি করেছে উপরে উল্লেখিত হিসাবে হু একটি গোপনীয়তার সমস্যা তৈরি করে যা বাক্স এবং পরিচয় গোপন রাখার সাথেও সম্পর্কিত তবে ডোমেন নাম ধারকদের খুঁজে বের করার জন্য স্প্যাম এবং ফিশিং এর মতো লঙ্ঘনের তদন্তকারী আইন প্রযোগকারী কর্মকর্তাদের জন্য হু ইজ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ফলস্বরূপ আইন প্রযোগকারী সংস্থাগুলি হু ইজ রেকর্ডগুলিকে উন্মুক্ত এবং যাচাইকৃত করার চেষ্টা করেছে ফেডারেল ট্রেড কমিশন সাক্ষ্য দিয়েছে যে কিভাবে ভুল হু ইজ রেকর্ড তাদের তদন্তে বাধা প্রদান করে দুই হাজার এক দুই হাজার এবং দুই হাজার ছ সালে হু ইজের গুরুত্ব সম্পর্কে কংগ্রেসনাল শুনানি অনুষ্ঠিত হয়েছিল ফ্রডুলেন্ট অনলাইন আইডেন্টি সেন্সন্স অ্যাক্ট যদি কোনো ব্যক্তি জেনে শুনে লঙ্ঘনের সাথে সম্পর্কিত ডোমেন নাম নিবন্ধন রক্ষণাবেক্ষণ বা পুনর্নবীকরণের ক্ষেত্রে বস্তুগতভাবে মিথ্যা যোগাযোগের তথ্য প্রদান করে বা প্রদান করতে প্ররোচিত করে কেউ তবে এটিকে ট্রেডমার্ক এবং কপিরাইট আইনের লঙ্ঘন করে তোলে যেখানে পরবর্তীক লঙ্ঘন ট্রেডমার্ক বা কপিরাইট আইনের পূর্ববর্তী লঙ্ঘনকে নির্দেশ করে এই আইনটি মিথ্যা হু ইজ ডেটা জমা দেওয়াকে নিজের থেকে অবৈধ করে না কেবল যদি সেই ডোমেন নাম ব্যবহার করে সংঘটিত অপরাধ থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় হু ইজ এবং আপনার তথ্যের গোপনীয়তা হু ইজ হল একটি অনলাইন ডেটাবেস যা বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউ অনুসন্ধান করতে পারে এটি একটি নির্দিষ্ট ডোমেন নামের জন্য নিবন্ধন তথ্য এবং অবস্থা তালিকাভুক্ত করে আপনি যখন একটি ডোমেন নাম নিবন্ধন করেন তখন নিবন্ধনকারী প্রশাসনিক এবং প্রযুক্তিগত যোগাযোগের তথ্য সাধারণত এই ডেটাবেসে প্রদর্শিত হবে যা আপনার ডোমেন নাম অনুসন্ধানকারী যে কোনো ব্যক্তিকে আপনার সাথে যোগাযোগ করার অনুমতি দেবে কিছু ডোমেন মালিক এই তথ্য জনসাধারণের কাছে উপলব্ধ করতে চান বিশেষ করে ব্যবসা এবং কোম্পানির সাথে সম্পর্কিত ডোমেনগুলির ক্ষেত্রে তবে আপনি যদি আপনার ব্যক্তিগত যোগাযোগের তথ্য অবাধে অনলাইনে উপলব্ধ করতে না চান তাহলে আপনি এই তথ্য জনসাধারণের দৃষ্টি থেকে লুকাতে হু ইজ গোপনীয়তা ব্যবহার করতে পারেন হু ইজ গোপনীয়তা আপনার ডোমেনের সাথে প্রদত্ত একটি বিনামূল্যের পরিষেবা গোপনীয়তা হু ইজ ডেটাবেসে আপনার যোগাযোগের তথ্য গোপন রাখবে যাতে এটি অবাধে উপলব্ধ না হয় আপনার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক যে কেউ সরাসরি তা করতে পারবে না পরিবর্তে তাদের একটি ফর্ম পূরণ করতে হবে যা ডোমেনের জন্য অ্যাডমিন যোগাযোগের ইমেল ঠিকানায় পাঠানো হবে হুইজ গোপনীয়তা নির্দিষ্ট ডোমেন এক্সটেনশনের জন্য রেজিস্ট্রির নিয়ম অনুসারে উপলব্ধ উদাহরণস্বরূপ খা ডোমেনগুলি ব্যক্তিগত নিবন্ধনকারীদের গোপনীয়তা ব্যবহার করার অনুমতি দেয় তবে সংস্থা এবং ব্যবসাগুলি তা করতে পারে না হু ইজ সম্পর্কে ডক স্টেফানি পেরিনের সাথে সাক্ষাৎকার ভিডিও ১৫ মিনিট চৌত্রিশ সেকেন্ড কানাডার গোপনীয়তা আইনগুলি কিভাবে বিকশিত হয়েছিল তা জানতে আমরা পাওয়ার প্লে পডকাস্টটি শোনার পরামর্শ দিচ্ছি এই পডকাস্টে ইন্ডাস্ট্রি কানাডার একজন প্রাক্তন কর্মচারী এবং আই ক্যান এনসিএসজি রাক্তন চেয়ারপারসনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে গোপনীয়তা সম্পর্কে পডকাস্টটি শুনুন ডক স্টেফানি পেরিন সেই খোস্টা তৈরির উদ্যোগের নেতৃত্ব দিয়েছিলেন যার ফলশ্রুতিতে কানাডার প্রথম গোপনীয়তা আইন তৈরি হয়েছিল যা বেসরকারি খাতকে আওতাভুক্ত করে এই আইনটির নাম পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন অ্যান্ড ইলেকট্রনিক ডকুমেন্টস অ্যাক্ট পিপেরা দুই হাজার এক সালে কার্যকর হয়েছিল এবং আজও কার্যকর রয়েছে পাওয়ার প্লে এইডেন ফার্ডলাইন এই আইন প্রণয়নের পেছনের গল্পটি শুনিয়েছেন এছাড়াও আপনি আই ক্যান ওয়েবসাইট এহু ইজ সম্পর্কে আরও জানতে পারবেন